Why should It Áhló pi reachinaj idhi Yeah wants more public and his best friends ını Vincent Leonard will bring vibracje for them will help সন্তুষ্টির ব্যবস্থাটা এখন কি জানা হয় না আমার থেকে এই ক্ষেত্রে সবার আগে ছিলেন ইজনেমা সৌয়দ রাজি তাল ওনাদের ওনার থেকে সাহাবাই সম্পর্কে আসছে যে তারা ছিলেন খনিমের একেবারে গুদা কিন্তু জাহেরি ভাবে আমরা দেখলে কি দেখব সাহাবাহামের নালুমাত এবং জানা বিষয়া বলি অনেক জানা বিষয়ের সংখ্যা অনেক আমাদের মধ্যে এই দিক দিয়ে যদি সাহবা কালামের সাথে আমাদেরকে তুলনা করা হয় তাহলে এলেমওয়ালা বড় এলেমওয়ালা বেশি আলমওয়ালা কে অনেক বিষয় জানা এই বিষয়ের দিক দিয়ে সাথে দাঁড় করানো হয় আলেন অবকাশ আছে অনেক বিষয় জানতেন আমরা যত বিষয়গুলো জানি বাস্তবে আইলেন কাকে বলে আল্লাহ সন্তুষ্টির বিষয় কি করা জান অনেক কিছু জানা এটা কি না আর আল্লাহ সন্তুষ্টির বিষয়টা জানার পরে যদি এদের উপর আমল হয় এই যে হয় আমল হয় যে এলেমের উপর কি হয় না আমল হয় না এটা ফজিলতওয়ালা তো না নাই বরং উল্টা এটা ব্যক্তির জন্য কি হবে এটা ওবাল হবে আল্লাহ অনেক রে কি করেন করে দেন আল্লাহ ইমান ই কোরআন নাজেল হওয়ার দ্বারা ইমান দর্মান কি হয় ব্যাপারে কোরআনের ব্যাপারে আলাইকা কোরআন তোমার বিরুদ্ধে কি দলিল তারপরে কোরআনের দ্বারা অনেক আল্লাহ কি করেন আর বলে যেমন আল্লাহ রবুল আলমিন ইমান এবং এর দ্বারা তারা উৎফুল্ল দিলের ভিতরে এটার একটা আনন্দ তারা অপবিত্র বৃদ্ধি পেয়েছে কিন্তু এর দ্বারা তার হালতে ইন তুমা হুদা দিমা বলতেছেন যে এদের উপর অভিশাপ আল্লাহ রব আলমিনের পক্ষ থেকেও আর যত অভিশাপ দানকারী আছে সব অভিশাপ দানকারীদের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ এই অভিশাপটা কাদের উপর যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তাদের উপর এটা কোন দিনের জ্ঞান পায় নাই ওই ব্যক্তির জন্য যে সকল স্পষ্ট বিধান এবং হেদায়ত আমি নাজেল করছি এইগুলোর যারা কি রাখে গোপন রাখে গোপন রাখবে তার নিজের জানা থাকলে তো জি গুপন রাখবে কে জানা নেই তার ব্যাপারে বলা চলে যে সে গোপন রাখছে যার জানা আছে সেই গুপন রাখার প্রশ্ন আছে এদের ব্যাপারে কি বলা হয়েছে কিতাব যাদেরকে দেওয়া হয়েছে এদের থেকে আল্লাহ তালা প্রতিজ্ঞা নিছেন যে এটাকে সাফ সাফ বলে দেবে মানুষের জন্য গোপন রাখবে না গোপন করবে না কিছু স্বার্থের জন্য তারা আল্লাহ পাখির এই প্রতিজ্ঞাটাতে পিছনে পিঠে পিছনে ফেলেছে আল্লাহ বলছেন যে সাপ বলে দিবে আর দুনিয়ার কিছু স্বার্থে সেটাকে বলে নাই আল্লাহ তাহলে কি বলতেছেন জঘন্য যে জিনিসটা কিতাবের এলেনা এলেমের জন্য কি হয় হয় যে যেম টাকা যা অনুযায়ী কি হয় তার টাকা যা পূরণ হয় আর যেটা পূরণ করা হয় না এটা বরং ওই ব্যক্তির জন্য উল্টা আর কি বড় বিপদ ইংলিশের মা লোমাত এটা শোন না কি সে এক পর্যায়ে অনেক উপরের স্তরে চলে গেছিল এবার দত দিগির অনেক উপরে চলে গেছিল তার মা তার জ্ঞানের পরিধি বিশাল না তারপর যে এলএমের উপর কি হবে আমল হবে এই এলএমটা ছিল সাহাবাইকার যেটার উপর কি হয়েছে আমল হবে। এই আমরা নিজেদের সাথে যদি সাহাবাহিকের মানে মিলাই তাহলে দেখি যে বড় আলেন আমরাই চর্চায় জীবনটাকে উৎসব করে দিয়েছে সব মাসালা মাসাল জানা আছে এমন কয়জন কিরাত সবগুলো জানা আছে কোরআনের পরে কোরআন কারিমের হাফেজ মধ্যে ছোট ছোট বাচ্চারা হাজার হাজার কবিতা কি থাকে মুহস্ত থাকে একবার শুনে কোনো সময় কি করে না বলে না বলে না ওই মানের মেধা সম্পন্ন হইলো স্বাভাবিক ভাবেই ওদের এই জন্য তাদের লেখার প্রয়োজন ছিল না অনেকটা আল্লাহ সৃষ্টিগত ভাবে তাদেরকে এমন মেধাবী বানাইছিলেন সেই তুলনায় আমাদের মধ্যে দিনের মান সংখ্যা বেশি নেই জি শুধু এক জেলার কথা বলেন এই জেলাটার কথা বলেন এই জেলাটাতে যে পরিমাণ দিনের এলাম আছে পুরো স্বাভাবিক ছিল কিনা মুফতি বলেন এই সংখ্যায় আছে কিনা ভিতরে পাঠাইছিলেন এর অর্থ কি আমাদের মতো এই ধরনের হাজার হাজার মাস আলাদা নেই আর ফির এদের ব্যাখ্যা তো কি ফকির এর অর্থ কি আলেমের যে ফকির কি অনেকে করোনা দৃষ্টি অনেক মাসালা বাইর করে এবং অনেক কি মাস আলাদা জানা আছে আমরা আমাদের ইয়া অনুযায়ী কি করি আমাদের যেই আলেম সেই আলেম আসলে বিষয়টা এমন এমন আমরা ওইস্তলা গুলি দিই কি করে গেলেছে এখন নষ্ট করে ফেলেছি নিজেরা মন মতো কি সাজায় নিয়েছে শরীরতের পরিভাষা গুলির নিজেদের মনমত সাজায়নিছি শরীরতে এদের ব্যবহার করছে এক অর্থে আমরা এখন আমরা যে অর্থে সুবিধা সেই অর্থে এডের ব্যবহার করে নিতেছি আমাদের অর্থে অনেকগুলো ক্ষেত্রে এমন হয়ে গেছে শরীরের পরিবর্তন করে ফেলছে যার কারণে দিনটারে বিগ্রহণ আমাদের দ্বারাই হয়ে যাই শাহবাহীদের নাম সবাই ছিলেন ফোকাহ কারণ এদের ফাঁকা হাতের ব্যাপারে কে গ্যার্টি দিছিল। কি নাই খাপা হাত নাই তাহলে সব সাহাবাই কালামের ভিতরে কি ছিল সব হাজার হাজার না যদি লাখ সংখ্যায় থাকে তো কয়জন ছিল এক লাখ ফকি এক লাখ ফকি এর অর্থ এক লাখ লোকের সব অনেক মাস আলাদা ছিল এটা দিনের ফকেছিলেন তারা ঠিক কিন্তু এর অর্থ আমরা যে অর্থে বুঝতেছি সেই অর্থে না দিনের সহি কথা দিনের সহি বোঝ অনুযায়ী তাদের আমল ছিল না ছিল না দিনের সহি ছিল কিন্তু সহি বোঝ অনুযায়ী আমল যেটা এটা ছিল না তাদের মধ্যে এমন তাহলে সাহাবাহিকের আমার আমল কি ছিল সহি তারা নিজেদের জীবনটাকে ব্যয় করছেন কোন পথে তাদের জীবনের সম্পদ জীবনের সময় জীবন মেধা নিজের সন্তান সন্ততি এইগুলোকে তারা ব্যয় করছেন কোন পথে কোন আমলের মধ্যে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির পথে একটা ব্যাপক কথা জি আল্লাহ সন্তুষ্টির প্রতি একটা ব্যাপক কথা না জি আল্লাহ সন্তুষ্টির জন্য কোন কাজটা তারা করছে। এইটা সাহবাঈ কালামের মর্যাদাটা আসলে জন্য। রসুলের সাথী এই জন্য রসুলের যুগে তারা ছিলেন এই জন্য রসুলের আত্মীয় স্বজন এই জন্য ঘনিষ্ঠতা বেশি না সংসারভের ঘনিষ্ঠতাটা বেশি ঘনিষ্ঠ কোনটা ঘনিষ্ঠতার হিসাবে বংশেরটা বেশি ঘনিষ্ঠ না সংস্রভেরটা বেশি ঘনিষ্ঠ বংশের বংশের ব্যাপারে অথচ আল্লাহ বলতে না এটা তোমার বংশেরই নাই কোন কাজ আসবে না ইবাহ ইসলামের তার বাপের সাথে ঘনিষ্ঠতা আছে না কি কাজে লাগছে আবুদেহেলের জন্ম ইতি হইল আবার মধ্যে মসজিদের হারাম ঘরের ভিতরে তো কি মসজিদের হারাবে কি বংশ মর্যাদা আগে বাড়াবে না যদি কিনা থাকে আমল না থাকে তাহলে আগে বারানোর বৃষ্টি মর্যাদার বস্তু এটা কি আসলে আমল সাহাবারি কারা মর্যাদা শিখ কিসের দ্বারা আমলের দ্বারা আব্দুল্লাহনে রা হ আমাদের মনে একটা খুদ যে না রসলের সাথে হিসেবে মর্যাদা গেছে আবু একজন বিশিষ্ট হয়েছেন কি রসুলের সাথে সপ্তম হিজরিতেও মুসলমান হয়ে আমার তো তিন বছর হয়েছে রসলের জিজ্ঞাসায় অনেকের থেকে আগে গেছেন নেবেন উনি কি সাথে সঙ্গে শুধু থাকার দ্বারা না আমলের দ্বারা আমলের না অনেকের থেকে জাগায় গেলেন আমলের দ্বারা যেহেতু রসুল বলছেন যে উমুকে শহীদ হয়ে গেল উমুকে আমি উমুকে শহীদ হয়ে গেল উমুকে আমির এর মধ্যে একজন কার নাম অবস্থিত আবদুল্লাহার নাম অবস্থিত উনিও ভাবছেন যে হয়তো কি হয়ে যাব শহীদ হয়ে যাবে এই জন্য ভাবছে যে রসেন এর পিছনে জীবনের শেষ নামাজ পরে দেয় এই জন্য সকালে তিনি রনা হয়েছেন কখন জোর রসন জিজ্ঞাসা করতেছেন তুমি থেকে গেলে পরে বলছেন আপনার পিছনে নামাজ পড়া এই হোজে জন্য তখন রসল বলছেন যে মা তুমি কিছু খরচ করলে সমুদ্রের ভিতরে পিছনে মসজিদ নবু হইতে রসুলের কাছাকাছি থাইকা কি করতে পারছে ওনার সাথে এটা পারে নাই সৌভাগুলো এখানে কার বেশি আব্দুল্লাহ এই শুধু ঘট্টনা সাথে এখানে ফজিলত টা কি শুধু ঘনিষ্ঠতার দ্বারা না আমাদের দ্বারা আমরা হাসান এবং হুসাইন রাজিউল্লাহ তারা আন যুবকদের কেন রসলের নাতি এই কারণে সামান্য একটু জিনিসটার মধ্যে ত্রুটি আসছে সামান্য কি আসছে ত্রুটি আসছে এই ত্রুটিটাকে তিনি কি করেন নাই বরদাস্ত বরদাস্ত করেন অনেকের কিন্তু বরদাস্ত হয়ে গেছে এবং একেবারে দুনিয়ার দৃষ্টিতে অনেক নিরসভাবে নিজের অভ্যাস কেড়ে দেন নাই কিন্তু এই শেষ করার এই যে অভ্যাস কে দিয়েছেন দুনিয়ার দৃষ্টিতে এটাই আপনার কাছে সেই মূল্যায়ন দিয়েছে যে আল্লাহবা জান্নাদের যুবকদের কি দিয়ে দিয়েছেন সরদারি দিয়ে দিচ্ছে দুনিয়া সরদারি পায় না ঠিকই কিন্তু সেখানে কি পেয়ে গেছে না এই দিনের প্রতিবাসে তার সামান্য ক্ষতি দেওয়া তার কাছে তত বেশি কি লাগে কষ্টদায়ক লাগে আপনি একেবারে চূড়ান্ত ভাবে যেন তার গায়ে যদি একটা সামান্য আঘাত লাগে আপনি এটার জন্য বেশি কি মস্তির আর যে তাকে এমন ভাবে না তার যদি আরো বড় আঘাত করা হয় সেই পর্যায়ে এই ক্ষেত্রে প্রকাশ পায় না সেই পর্যায়ে ছিল দেখে কিনেছে এত বড় মার্যাদা ছিলছে ইমাম আহমদ রহমান উনি কি বড় একটা বিষয়ের জন্য এত বড় কুরবানি দিলেন খুব বড় বিষয় ছিল যে বিষয়টা এখন আমরা এখন কোন আলোচনার বিষয় না ঘরে মাখলুক এটা ঘরে মানুষে কি জানে এটা কি বুঝে দিনের একটা বিষয় যেটা বড় বড় পন্ডিতরাও বুঝা কি তাই না জি সেই একটা বিষয়ের মধ্যে সামান্য একটু কি ছিল পরিবর্তন আসতে ছিল এটারেও সহ্য করে নেওয়া আমাদের কারো ইমান আছে না আসে এই ধরনের কোন প্রশ্ন আছে এখন গোমরা বা হকের উপর আছে এখন কিছু জিনা ইমন একটা সূক্ষ্ম বিষয় তারপর দিনের ক্ষেত্রে এটার মধ্যে কি আইসা জিতেছিল পরিবর্তন ওইটার জন্য জীবনটা বাজে লাগিয়ে গেছিলাম দিনের জন্য এত বেশি ঘনিষ্ঠ ছিলেন যে দিনের সামান্য পরিবর্তনও তাদের কি ছিল না সহনীয় ছিল না এবং সামান্য কি একটু অনুত্তম অবস্থাটাও তারা আমাদের দিনের প্রতি মহবতটা কি এই পর্যায়ে যে এখনো তো কি করে নাই জবাই করা নাই তো খালি বলছে কি করব সবাই করবো জবাই করেন শুধু জবাইয়ের জন্য সে ছুরি নিয়ে আসছে জবাই করছে এখানে না করছে তো আমি কিভাবে ধরি কইরা সারলে ধরে হম দেখি বেটা কি করে কইরা কি করব খালি দেখবো আমাদের অবস্থা এই মাকে এটা দিনের প্রতি মহব্বত হইলো বলুন এটা আসলে দিনের প্রতি মোহব্বত না এটা হচ্ছে দুনিয়ার সুবিধাটাকে ঠিক রাখা না জানে অসুবিধাটা এসে শয়তো ঢোকার দিতে যে না আসলে এটা দিনের জন্যই করতেছে আসলে দিনের জন্য করে রাজনীতিক নেতারা সব কাজ করে কি নিজের জন্য কোন কিছুই করে না সে সব কার জন্য করে জনগণের জন্য করে ঠিক আমরা যা করি সব কে দিনের জন্য নিজের জন্য তো কিছুই করি না এই ধোকার আমাদেরকে সেখানে ফেলা অনেকে হাকি কি হালে যে দিনের বিপরীতে বুঝলে কি হবে সাহাভাই না দিনের কি হবে আল্লাহ না বুঝলে দিনের জন্য আমি তো বুঝি আল্লাহ তো আস মানে জমি না তো আমি আল্লাহ তো বুঝে আমার বুঝতে হোজাই কাজ করতে আমাদের বক্তব্যটা যেন অনেকটা এমন আল্লাপাকে সমস্ত কি হিসাবে আমার তা দেখেন সাহাবাহিকেরামের সময় কি আমার তাতে কাকাকারে ছিল আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এখন যে আপনি কি করেন মাদ্রাসায় করেন আপনি কি করেন চাকরি করি আপনি কি করেন ইমতি করি আপনি কি করেন করে সবাই কিন্তু একটা কিছু কি করে সব বাড়িতে বসে থাকে প্রত্যেক ভাবে যেগে না জামাগত ভাবে জেগেন আপনি কি করেন কি বলব ব্যবসা করি চাকরি করি মাদ্রাসায় বরাই ইমামতি করি কি করি কুমতুম খাই ইসলাম তোমরা হলে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর মানুষ ওদেরকে সিকল দিয়ে বেঁধে তোমরা নিয়ে আস অনেক সুরতে যুদ্ধ হয় কিছুগুলি বন্দী হয় বের বাইন আর কিছুগুলি নিহত হয় আর আল্লাহ জমিনের উপর আল্লাহর দিন রাখি হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় সাহাবাই করামের এমন এটাই ছিল আর কোন ব্যস্তাদের তর পরে আসছে আর প্রত্যেকটা দিনে তারা যে সময়টা কাটাইতেছে বাড়ি থেকে যে আবার কোথায় যায় কোথাও যে চলে যায় গিয়া গিয়া যে মাস এক মাস দুই মাস তিন মাস চার মাস আসে না থাকে কই ওই একাতের মধ্যেই থাকে সাহাবাই কারুল করুণের মধ্যে সবার আমলটা এটাই ছিল যে তিন যুগটার ব্যাপারে আল্লাহ সেটার গ্যারান্টি দেওয়া যে ওই তিন যুগে যেই কাজগুলি প্রচলন থাকবে সেগুলি কার কাছে মকবুল আল্লাহ মকবুল এগুলি এইগুলি দিন বেশিরভাগ মানুষে যে কাজগুলি সেই সময়ে করবে সেই কাজগুলি কি দিন কিন্তু ওই তিন যুগের পরে বেশিরভাগ মানুষের যে কাজগুলি করবে সেই কাজগুলি কিনা দিন হিসাবে গ্যারান্টি প্রাপ্ত না বরং সেই তিন যুগের পরের মধ্যে যে কাজগুলি কর্মী সুমাল্লা দিন সুমল্লা দিন সুম্মাইয়াকুল কিসবু এরপরে সরাসরি হবে মিথ্যার ভণ্ড প্রতারণার নাহকের বাতেলে দলালতের বেদাতে বেশিরভাগ থাকবে না সারা পৃথিবীর মধ্যে কাহের সংখ্যা কি সর্ব যুগে বিশেষ করে যখন থেকে কাফের তৎপরতা শুরু হয়ে গেছে নসলামের পর থেকে কাদের সংখ্যাই বেশি কাহারের সংখ্যাই বেশি যুগ থেকে দেখেন যুগে সারা পৃথিবীর কাপের মুসলমানের সংখ্যা কি কম না জি এরপরে যত সময় যাইতেছে কাপের সংখ্যা তুলনামূলক ভাবে মুসলমানের সংখ্যা হচ্ছে সব দিকে সবচেয়ে এখন ওরা ছয়শ কোটি আর মুসলমান নামে আরে কামে বে মিল্লা নামে মুসলমান কয়দিন কয়দ কোটি দেড়শো কোটি ওরা বেশি সংখ্যা এরপরে এলিমের পর এলিমের টাকা অনুযায়ী আমল করে না আলেম হই কিন্তু এদের সংখ্যায় কি যে আমল করে পরিপূর্ণের হকাদাই করে চলে কয়জন খুব কম খুব কম এই খুব কম কিন্তু আমাদের এখন একটা ঢোকা দিয়েছে সেটা নেওয়া যায় আরেক হাদিসের মানে ভুল বোঝায় হাদিসের কি বলছে ইত্যাদি আর আজম যে বড় ধাতে কি করুসরণ করো সাধে আখ সরেনাই খ্যাখানে অনুসরণ করো আজম মানে এখানে আজম কে আপনি বলেন পাঁচজন পাঁচজন কেন পাঁচজন আজম বলে আজম নামে বিশাল পঁচানব্বই জন তো বিশাল না একেবারে সামান্য না একেবারে সামান্য যে জমা করলো কি জমা কি এর সাথে আছে হক সাথে আছে। আগে তো হক তারপরে জমা তিং বিহাস মিললে আল্লাহ রশিদে সবাই মিলে ধর আল্লাহর আল্লাহর হুকুম একটা আছে আর জমাত একজনের সাথে কি হুকুম আছে আল্লাহর হুকুম আছে আর পঞ্চাশ জনের সাথে কি নাই আল্লাহর হুকুম নাই ওরা জমাত না ওরাই সাজ ওরাই বিচ্ছিন্ন ওরাই ফিরকা ওই বাহাত্তর আর ফের কায় এটা যে আল্লাহ আমাদেরকে দৃষ্টি যায় কার্তিকে জনগণের দিকে ইসলামের মধ্যে দৃষ্টি জমানোর কথা হইলো সবকিছুর মধ্যে কার্তিকে আল্লাহর দিকে সবকিছুতে মীমাংসাগরী কে এখানে সবকিছুতে মীমাংসাগরী কে জনগণ কয়েছে নাকি তেরো দফা তোমরা এই যে ধর্ম এটা তো গণতন্ত্রের আসলে সহি ধর্ম জনগণে সাইলে এটা করো আর জনগণ না চাইলে কি করোনা এটা গণতন্ত্রের কিন্তু সঠিক ব্যাখ্যা এই ব্যাখ্যাটা এটা কি ইসলাম শুন্যতুরি কুপুরে ইসলামের কথা করবা আল্লাবাক আল্লাবাক না চাইলে কি করব না আর জনগণ না চাইলে করবো না যেদিন চাইবো সেদিন করবো যেদিন চাইবো না সেদিন করবো এই পদ্ধতি ধরছি আমরা এটারও আবার ইসলামের নামে ধরছি যে ইসলামের এইভাবে কি দিন কোনোদিন ইসলাম জনগণের চাহিদা সারা তাহলে কম বাঘ হইতে আর সমস্যা কি বেশিরভাগই কী হেলা তুমি জেহাদ সারা হয় তাহলে কম বাঘ ধরে করতে আর কি কঠিন করে গেল এখন যারা বলে যে দেখা দেয় জন্য আগে বেশিরভাগ আল্লাহ তাল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন রস জীবন আল্লাহ ফিট করে দিয়েছেন যে তেরো বছর রসল আল্লাহ কি করছেন দিনদারি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন রসোল্লা রসোল্লার সাথে বড় বড় সাহায্য দেখো চেষ্টা করছে নর্মাল ভাবে মানহাজিস সালামা মানে কিসের পথে শান্তিময় পথে যেটার হাঙ্গামা নাই কাটা নেই দেখো যেগুলি মুসলমান হয় না এদিকে মুসলমান আবু ধসলমান হয় না ছিল আমরাস মুসলমান না হয়েছিল খালিদুল মুসলমান হয় না ছিল আবু সুন্দর হারিস মুসলমান হয় না আবু সহ মুসলমান হন না কি মুসলমান কিন্তু এক ঘর সময় কোন সময় হয়েছিল বিজয় আছে এই সাহাবাহিক আসলে বিজয় নিয়ে আসে নিয়ে আসা বিজে নিয়ে আসা কোনটা বুঝছেন কোনটা বুঝছেন সাহবাই কি করা শিকল দিয়া ভাই ব্যস্ততা মেধে নিজেরা লিখতে পারে কি কাজ বে করছেন সাহাবাই আর কোন কাজের মধ্যে তারা নিজেরা লাগায় না খায় না খাইছে আপনি কি খান না এই জন্য অন্য গুলি করতেন কিন্তু অন্য গুলি করতেন কি হিসাবে জরুরত হিসাবে এটা করতেন কি হিসাবে কাজ হিসাবে ব্যস্ততা হিসাবে জীবনে আহ ব্যস্ত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 মুসলমানদের আমিরের উপর খরচ বৎসরে একবার হইল কাপের দের উপর গিয়ে কি করম আক্রমণ আও না একবার অথবা দুইবার কাপের উপরে দৌড়া নিয়ে দেওয়া এক বাস্তবায়ের জন্য আমিরের উপর খরচ এটা করথাযথ ব্যবস্থা নিয়ে গিয়ে করবে সে যথাযথ ব্যবস্থা নিয়ে গিয়ে করবে ওইটা যদি হুট করে একদম সবাই যদি ছিল না ক্যাফেছিল এই আদায় করার ক্ষেত্রে তারা কি পরিমান জানলাম করবানি দিচ্ছে এটার জন্যই তারা সারা জীবন বাড়িতে আসছে তো এখান থেকে আসছে আবু ও দিকার জন্য ব্যস্ত তাই দেয় ব্যস্ত থাকে দখল করে নেই আবু ওদের ব্যস্ততা বাইরে বর্তমানে আমাদের জন্য আরো বেশি শিক্ষণ এখন আমাদের মধ্যে একটা দাঁত সত্যাস না আবুকের সময় কি বিভিন্ন তো কিছু কিসির কি আসের তো আছে আস না আপনার জাগাত নিয়ে তাদের দিল রে কি করেন পরিষ্কার করেন এখন রসুল নাই আমাদের দিল পরিষ্কার করবো কে জাগাত আমরা নিজের নজরে দেবো কয়মার কাম ইয়া দিন থেকে ফিরে যাওয়া দিনের সবকিছুই মানে শুধু একটা বিষয় কি করে না মানে না এটা বুঝে এদেরকে জি অন্ধকার কি না অন্ধকারের জন্য আলো জায়গা তাদের মধ্যে একটা সুহাত অন্ধকার আসছে মনে গেছে এ কেমন করছে করতে তারা না বুঝবে কয়েকটা লোক বুঝে না সন্তান ওখানে তোমাদের দেয় কোনো ভালো যে মানুষ বানাইতে পারে মানুষ জনপ্রিয় ব্যক্তি পাঠাই দিত যে সবগুলিরে মরিদ বানায় সবগুলির মত বানায় সবগুলিরে নিজের বসে আয়া এলাকা ঠিক করে লিখিত ওই জন্য লোক ছিল না ওই সময় জি ওয়াই দিনের জমাতে একটা পাঠাই দিত তারিখ কি তারিখ করি যে সাহাবাহিক সময় দিনের ওই টাকা দ্বারা ওই সময় কি ছিল এবং এই সুরত ওই সময় কি এই টাকা দাঁড়া কি কারণে পূরণ করা হয় সেই কারণের টাকা দা পূরণের জন্য নতুন কোন সুরত বের করা এইটার নামে দিনের ওই টাকা থাকি রসুলের উপর দূরের টাকা যাকিমের উপর দূর চুরি ফের ইজুল গিয়ে খাটেনি কেন এখান তো দূর খাটেনা কেন রসুলের উপর দুরুদের টাকা যা সে সময় তো এই দলিল গুলি সে সময় আছে তারা এই সুরতে পারে এই দাবিটা আদায় করে নেই এই জন্য এই সুরতটা ভিন্ন সুরতে আদায় করা এবং যেখানে ওনাদের ওই টাকা যাটা পূরণ একটা কি আছে নকশাও আছে পুরাণে বলা আছে সেই ক্ষেত্রে ভিন্নটারে কাফি মনে পেরে সেটার পিছনে শ্রোতা দিনের ব্যাপারে মানে এনহারা দিনের ব্যাপারে বিচ্যুতি এই বিচ্যুতির ভিতরে দিন দিন আমাদের কাল্পনিক জিনিসগুলি একটা কিতাব আছে না ওখানে শয়কানি মানুষের ধোকা দিয়ে কি গুনার কাজে লিপ্ত করতেছে তখন গুনার কাজে লিপ্ত করতে না পারে তখন কোন দিতে পারে গুনাটা কেন সরল তুই আর নকল মেয়েদের লাগায় জীবনদাস নকল না এক পর্যায়ে ঢুকে দিতেছে এখানে আসলে দিনের উপর যখন আঘাত চলে তখন সবচেয়ে আমরজ কোনটা কোন ব্যক্তির উপর যখন আঘাত হয় তখন সে কি করে আমার ব্যক্তির উপর যখন আমার ব্যক্তির উপর মারতে আমি মোটা হ্যাঁ আমার আঘাত করতে গেলাম তাহলে এখন বেশি ঘিরে খানা খাই মোটা তাজ আমি ফুলনের মতো খাই হ্যাঁ আঘাত করতেছে এই মুহূর্তে ফুলনের মতো খাই আর বেশি ঘিরে খানা খাই খানা খাইলে তো আমার ডরে আর আমার কি করি আঘাত হইতেছে আমার উপর এখন এই চিন্তা কি চিন্তা কি করা তিন দিন দি এখন খানা খামো না তার আঘাতের থেকে হাত বাড়াই কেন আমাদের হাত ধরে হামলা করতে আসতেছে আসেনি মসজিদ সেখানের তফসিল সেখানের তালি সেখানে তৎকিয়া সেখানের মতো কাজ সবগুলো স্টভ দিয়ে সব সাহাভাহ একদম টোটে মানে নামাজের রক্ত হয়ে গেলে নামাজ খরচ আজান দেওয়া হোক অথবা আজান না দেওয়া হোক আজান দেওয়া শূন্য বা ইসলামের শেয়ার হিসাবে কি রীতিটা রক্ষা করা কিন্তু ফরজ নামাজ কি দিনের উপর আঘাত হইলে তখন কোনটা সবচেয়ে মোকাদ্দ প্রতিহতার সবচেয়ে মোকদ্দম খরচ এই ফরজ বাদ দিয়ে অন্য ফরজের মধ্যে থাকা একটা ধোকা অন্য ফরজটাকে এই ফরজের ক্ষেত্রে ব্যাঘাত কি যে হ এই পথে থাকা হ্যাঁ এইটার পথে চলতে তো তার বাকি যেগুলি করতে পারে সেগুলি জরুর করিবেন কিসে করে সেগুলো বাকি থেকে নিশে তা করা হয়ে মসজিদে এই মসজিদ ধসায় দেওয়া হবে যে সাহায্য করবে আল্লাহ করবে আল্লাহরে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে আর আল্লাহ করবে আল্লাহ সাহায্য করবে আল্লাহ সাহায্য করলে এগুলো আল্লাহ পারেন সাহায্য করতে আল্লাহ সাহায্য করবা কিভাবে করেছে লুহা দিয়ে অস্ত্র দিয়ে অস্ত্র সাহায্যটাকে আল্লাহ ওই অস্ত্র হল সাহায্যটাকে আল্লাহ নিজের সাহায্য করলে ঘোষণা দিয়েছেন আমি দেখি কে আল্লাহ রসুল কি করে সাহায্য করে আল্লাহালসুল না দেখ লোহার ব্যাপারে স্পষ্ট আছে যে সাহায্যের জন্য এটা আমি পুরাটা জিন্দিগি লোহাটার ব্যবহার করছে উগ্রবাদীতা হয়ে এখন আমাদের কাছে এটা একটা সন্ত্রাসের আলো মত হয়ে গেছে গা আমাদের কাছে এদের একটা মানে একটা অনীহা অনীহা এদের প্রতিম এই জন্য আমরা ধরছি কি মানহাজা সালাম সালামত মানহাজ ধরেনি এখন সামনে উনি বলতেছেন যে আমরা কি ধরি নাই সালামত মানহাজ আমার কি না এটা ধরেনি এটার গুরুত্ব দিইনি সালামাতুল মানহাজ পদটা ছিল সালেম সহি কুরানা দিদির দলিল ভিত্তিক রসোসেন আদেশ ভিত্তিক আল্লাপাকের নির্দেশ ভিত্তিক আর আমাদের তোলো কি শান্তির যদুর সুবিধা ও দূরে আছে দুটো কষ্ট নাই যতই টাকা দেওয়া হোক না কেন এটা তো পারিস স্পষ্টকর একটা সুবিধার টুকুার টুকু সারে ওর দুনিয়াও ধ্বংস আখেরা তো কি ধ্বংস ইত কে মোমেন কে আল্লাহর সামনে মাথা না তো করবে আর কারোর মাথা না তো করবেন আসা আসলে আমরা পথটা ভরছি সাহাবাহিক ব্যাপক না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 ভালো মনে করি না এটাকে খারাপ মনে করি বিরক্তিকর মনে করি কি ভালো মনে করি কি করো মাঠে মাঠে ঘাটে অস্থিরতায় কাটুক এই যে সময়টা ভালো মনে করি মুনাফে গাই তবে যে ক্ষেত্রে হয় এই নাকি আছে সমান সেই ক্ষেত্রে মানে একটার টাকা হয়েছে সরিয়ে আরেকটা সরিয়ে রায় একসারিতে দিয়েছে দিনের কি মুদাহ না দিনের ব্যাপারে কি দেওয়া সার দেওয়া জি আল্লাহর হুকুমের মধ্যে পরিবর্তন বরফ শরীরে বুঝতে হবে জি না হাত ধরে খাইতাম সূর্য উত্তর কি দেখতে রেলে আমাদের উত্তর দেশে কইটা উত্তর হে ইয়ার জমিনের তলে খুঁজতেছে এই জন্য সারা জীবন আর পায় না যদি পাওয়া যা চা পাই আমাদের বাস্তবতা এমন কেমন পর্যন্ত সমাজ আমাদের তর বাড়ি দিয়ে পাঠানো হয়েছে এটার থেকে মুক্ত যে জমা গুলি আছে এই জমাত গুলি রসল এই তোর কাটাই নাই কমপক্ষে যদি না কি কি থাকতো খেলা হতে থাকতো থাকতো তাইলে বিভিন্ন কাজে যুক্ত ছিল যেমন বাদশাহ আলমগীর সে একটা যেমন মুসলিমদের একটা শাসক যে কোন মুসলমান আক্রান্ত হইলে মুসলিম হইলে সে এখানে সহায়তা কি করতে পারে নিতে পারে জি সেই সময় তার দেশের লোকগুলি দিয়েছিলেন প্রতিষ্ঠা করা দরকার এবং যারা তারা আর আমরা বইয়ে বইয়ে করতেছি একই ভর ক্ষেত্রে বলবো ওখানে মুভুক্ষ লোকগুলো ক্ষুদার্ত লোকগুলো বই রয়েছে খাবারটা পাকায় দিলেই খাই ফেলতে ভাত করছে খাবার আছে চাউল আছে আটা আছে পানি আছে লবণ আছে পাকায় দিলে কি করতে পারতেছে খাইতে পারতেছে ওই সময় শাসা বলছেন যে একটু পাকায় দেন পাকাইয়া এখন পাকানি গুলি রেখা নাই পরিবেশে নেই কেউ এমন হ্যাঁ পাকানের পিছনে বই আছে আর পেতেছে রেখে দিনের আরো পরিবেশ করে কোনো কাজ হয়নি এমন না এটা যেন তার সময় যে আসলে পাইনা এই জন্যই পাই না আমরা কেমন সময়ের গুলো নামাজ রোজা ফাজ জাকাত এগুলো আমরা আদায় করতে পারতেছি তো দিনের এই সমস্ত বিষয় তো আমরা সাথে পালন করতে পারতেছি কোন তো আসতেছে না তো ক্ষেত্রে দারুল আমানের মধ্যে যদি দারুল আমান হইতো যে পরিপূর্ণ আমি দিন কি করতে পারি এই জায়গা ধরে নিতাম যদি পরিপূর্ণ দিন পালন করার কি থাকতো অবকাশ থাকতো এখন তো পরিপূর্ণ দিন পালন করার অবকাশ নেই আপনি দিন পালন করতে পারেন কাপড় মোস্টদের আদর্শের সাথে তাদের রীতিনীতির সাথে যেটা সংঘর্ষ হয় না সেটা কি করতে পারেন যেটা সংঘর্ষে আপনি যে অর্ধিকার দিন পালন করতে পারতেছেন আর মনে পরিপূর্ণ দিন পালন করতেছেন আপনার গুমরা হেডেসে আর এদের আপনি দাঁড়ানো মনে আর কি আল্লাহ জিনিসটা যারা পছন্দ করে না এদের সামনে তাদের বক্তব্য হইল কি বিষয়ের যারা পছন্দ করে না তাদের কিছু বিষয় কি করা মান এই যে এর পতন রাজ আমাদের দেশের শাসক হাসিনা বলেন খালেদা বলেন জমাত বলেন বলেন এরা কিছু বিষয়ে আল্লাহ নাজল করা বিষয়ে যারা পছন্দ করে না কাুদ্ ইসলামের হুদুদুলি প্রতিষ্ঠার বিষয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়ে সমাজ পরিচালনার বিষয়ে অর্থনীতি পরিচালনার বিষয়ে এরা কিছু বিষয়ে কাফের একটা কি করতেছে মানতেছে নামাজের বিষয়ে রোজার বিষয়ে হসকরের বিষয়ে ইসলামের মানে আমরা এসে এই আল্লাহ নাজল করা বিষয়রা যারা মানতেছে না এরাও তো পছন্দ করে না জাহাজ পছন্দ করে এরপরে তারা হদুত কেস পছন্দ করে এই অপসন্দকারীদের রামাজ করবো কি আমাদের তরিখায় রোজা করবো রসনের তরি খায় হজ করবো কাবা ধরে গিয়া কিছু বিষয়ে আমরা মানবো আর কিছু বিষয়ে কি করব না মানবো এই যে কাফের কিছু বিষয় মেনে নিলাম রাজনীতিটা ছেড়ে দিলাম জন্য এইটা যে সেরা দেওয়া হয়েছে এটাই একটা দরকার এই আমানটা এটা কোন যদি পরিপূর্ণ আমি দিন পালন না করতে যদি পালন না করতে পারো আলমতা তু হাজিরু সেই ক্ষেত্রে তোমার এখান থেকে হেজরত করা এক জায়গা দিয়ে সব জায়গা দিচ্ছি যারা না তোমার ছিদ্র করে এরা খানা পাতা পাকানোর ব্যাপারে কি দেয় না দেয় এখানে তুমি বই আসবে সাঁতার শিখাইতেছো ছিদ্র করতেছে কিন্তু কি করানোর লেগে যায় সাঁতার শিখানোর ডুবানের করতেছে ডুবানের লেগেছে সাঁতার শিখাইতেছো ভাসনের গিয়ে কিন্তু তার উদ্দেশ্যের বিপরীত হ্যাঁ ডুবানের লেগে সিদ্ধ্র করতেছে আর তুমি আর কি করতেছ এর উদ্দেশ্যের বিপরীত এ কাজ কি দিবে না বাধা দিবে না তুমি কে আমার তো সাতাশ বা কিছু কিছু না তুমি কি কর এই যে ফান শিস্ত বেশি বাধা দেয় না মাধ্যমে তিরস কিন্তু বেশি গিয়ে না কারণ হ্যাঁ ধান করতে তোমার শিসা কি লাগবে না হ্যাঁ কোরআনে এই কি শিক্ষা সন্ত্রাস শিখে আমাদের থেকে কোরআনটারে ইয়ে করা দরকার ব্যান করা দরকার হ্যাঁ যদিও হ্যাঁ খারাপ উদ্দেশ্য শিখেছে হ্যাঁ পাতাটা কুপুরি কিন্তু এই লোকগুলি কোরআনে যে আসলে যে আজ শেখায় এই লোকগুলি এখান বোঝে নাই হ্যাঁ বুঝছে হ্যাঁ ও তো মোদি গুমলা করতেছে আরে বুঝেই নাই এই তো দল ও যদি ইহুদি হয় সালমান ইহুদি হয় তাই কি খ্রিস্টান বুঝে নাই না কোন আর ও বিজ্ঞাপন রয়েছে আর এই জাহাজটা বলে যুগের পরিভাষা কি কাতর কোনটারে যদি যুগের পরিভাষা না মানুষ কোনটারে কি বলে এটা না বুঝবে তাহে কি ওরা যে সন্ত্রাস বলে যেহাদে বল সন্তান আছে না এখন এসে যে এইটা নাই কোরআনের মধ্যে তাহে কোন মলবি সে আসলে মোল এইগুলো হলো একটা শয়তানের সুভা বিভিন্ন সুভা এমনকি রসলচন্দ্রে গেছে কৌশলগত কারণে মানে উন্নত ছিল না কৌশলগত ভাবে কি ছিল না উন্নত সামরিক কৌশলে ছিল না উন্নত ছিল না এই সামরিক কৌশলে উন্নত না থাকার কারণে আবদুল্লাহ নোবে কি বলছে ল না আল্লাহ আল্লাহ বা যদি বুঝতাম এটা খেতাম কি করতাম দেখ সামরিক করুন অনন্য জন্য কিতাল মনে করেনি এই যে কীতাল মনে না করার কি কিতাল ছিল না এই ধরনের কিছু সুসাধাই করে তো বুঝেছে এটা কেতাল না সরিয়ে তো এখন আর একজনের মাল যদি কেউ যায় প্রতিবেশীর সাহায্য করে নেয় বা সাহায্য করতে পারে মি না সে সহি না হইবে না হবে সহি আরে মালের উপর আগা তার পঞ্চম নম্বরে জোরব দি তারপরে নফস তারপরে ইজ্জত তারপরে কি আউলা তারপরে মাল পঞ্চম নম্বর না গিরার জন্য মারামারি করে গেলে ব্যক্তিগত মারামারি গেলে দেয় ওখানে দিনের উপর আঘাত আসতে এটা তো নিজের মানুষের সাহায্য তারপর ও করে না হয় উপর আঘাত দিলে বলে হয় হ্যাঁ কি দিন করছে বলে কম পক্ষে তুই যায় তুই যে মানুষের জন্য বতরে কোন দিন কি দিন করছে এটা দিনের জন্য করে আর হ্যাঁ নিজের বাসায় রাখলো কবর গুলি কি পুরা হইতেছে আমাদের দেশে পুরা হইতেছে আর যে সমস্ত দেশে খেটনা হতেছে মনে করতাম দেশে মানুষগুলি সই কবর গুলি বেশ জি নিজের সময় এবং শক্তি মাধ্যমে চিদ্র করতেছে আর আল্লাহ কই না ইউ কিলু না হ্যাঁ তারা দখলে কাফেরদের অধীনে তাদের নির্দেশনা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে হ্যাঁ তার লগন আল্লাহ কই তো পৃথিবী দারুণক্ষণ ইসলাম না ওলা ইউ কিলু না কুম হাত্তা রুদ্ কুমান তোমাদের দিন থেকে ফিরানো তারা কেতাল চালাই যাবে আর অলরেডি আমাদের স্পষ্ট ঘোষণা সন্ত্রাসের বিরুদ্ধে জি যারা বলতেছে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বলতে আন্তর্জাতিক এই সন্ত্রাস না জি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক সাথে চুক্তিবদ্ধ না এরপর আর দারুণ আমার তোমাদের দিন থেকে ধারণ যাইকো এরাও তো বক্তব্য যে দিনের যা কিছু আছে সারা শেষ করার পর্যন্ত থাকুন এখন উদ্দূর পারতেছি কে করতেছিলাম তাও বেশি যদি তাদের ক্ষমতা কি করে কোনোক্ষণ না সাহায্যে অথচ তোর বোন মাঠ ছিল না তো পুরো পৃথিবীতে খরচ যেহেতু এগো না পৃথিবীর কে আছে যে আমার ওই দিনে থাকছে কি করবে হ্যাঁ নিজস্ব ইসলামের কি কোনো দ্বন্দ্ব আছে ইসলাম যদি বিজয় হয় সারা পৃথিবীতে কোনো ক্ষতিও করবো না বরং এই অবস্থা তার ব্যক্তিগত জিন্দগির করতে গিয়ে যদি তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হয় ইসলামী ফলিকার যদি সহায়তা করার সম্ভাবনা থাকে সহায়তা করবেন জি করবেনিডল নি ইডেল সম্পর্ক কি ইসলামের ইডার সাথে দিন গালেব যদি করতে না পারো গালেব করার যদি কাজ না করতে পারো তাহলে তুমি এখানে দিন দাগত ব্যক্তিগত আমল করার জন্য পাঠাই না তুমি আমাদের ব্যক্তিগত আমলের জন্য যথেষ্ট ছিল মানুষের চিপ্রিসে সৃষ্টির উদ্দেশ্যের খেলা ইসলামের কি মেজাজের খেলা সাহাবাহিক খেলা এটি শুধুই শুধু সভা আরেকটা কথা বলে যারা সবার নিহত হয়েছে এরা নাকি শ হওয়া সন্দে আছে না এরা শহীদ হওয়া নিয়ে সন্দেহ নেই কেন কারণ এরা ভাজ লোমান কিছে জেহাদের যায়নি তারা কিন্তু কিছে ভাজ লোমান নিহতকে মারতে কি এদেরকে মারা থাকে একটা দাবি ছিল যে আমরা ইসলামের কিছু বিধান তাদেরকে মারছে যে তারা আল্লাহরে চায় আল্লাহ পরিবেশে আসবে এই কারণে সুতরাং তারা মাছ ধর না কোন সন্দেহ নেই এই কথা বলে অনেকে যারা ওখানে গেছে সন্দেহ তারা বলতেছে যদি সহিটা লইতো আমরা কি করতাম যাইতাম এর ওই সহি অবশ্যই কামিয়া পাইছে এর মধ্যে তারা জাহিরি ফলো আর অনেক বিশ্বাসী হয়েছে আফগানিস্তানিস্তান সমস্ত অঞ্চলে দু একজন শহীদ সব হামলা করে যেহেতু কাফেবদের ক্ষতি কি পরিবার দেওয়া যায় হয়ে জান জি আমাদের সেই জিনিসটা হলো আসলে না দুনিয়াতে মুসলমান এবং কাফের যারা করতেছে সবাই তগতের হতে জিনা আর সবাই আল্লাহ হতে জি না দুটো দুই হতে দুটো সুতরাং আছে আর কেমন পর্যন্ত কি থাকবে চালু থাকবে আমাদের কাজ হলো দুই গ্রুপের গ্রুপের সাথে নিজেরা সামিল করে হয়তো হক গ্রুপের সাথে হক গ্রুপের সাথে সামিলের হাতে চলে যাবে জি বিরোধী না থাকা হালাত আলহামদুলিল্লাহ যদি হালাত আমি বলি কোরআনে কারি মাল্লা তাহলে কি বলছেন আর যুদ্ধ করছে তারা দুই দল সমান আগের দলের মধ্যে বেশি আগের দলের জাহেরি হালাত ভালো ছিল জাহেরি খবর ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল মক্কা বিজয়ের আগে ধরা যুদ্ধের পথে মাল খরচ করছে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 মানে দেড় লক্ষ কোটি শুধু স্বর্ণমুদ্রা পাইছে নগদ দেড় লক্ষ কোটি শুধু নগদ স্বর্ণমুদ্রা কাপড় চুপড় গোবাদি করছো জাগা জগ আপনি কোনটা ছবি খেবেন না আরো একটা বিষয় ব্যাপারটা এটা আমার খুব সংশয়ের ভিতরে হামলার হাতি কি এবং এটা কিভাবে আমাদেরকে সবসময় একটা ধোকা দেওয়া হয় যে শেষ নেই আচ্ছা মৃত্যুর তামান্না করা আচ্ছা থাকতেও হবে কোথায় মৃত্যুর তামান্না আর কোথায় শহীদ হয়ে যাওয়ার বিষ খাছে এইটা আর কোথায় অমিনান আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের উজাড় করে দিছে দুটো কোন ইয়াছে কোন সম্পর্ক আছে দুটো আত্মহত্যা করছে তখন উম এই কথা বলছেন অন্তর্ভুক্ত আবার স্পষ্ট রাখছে যাবো রান্না তখন এক লুক যে নাকি যুদ্ধ থেকে কি হইয়া হাত গোটাই নিয়ে নিজের বাড়ি ঘর সাজানোর মেয়েদের ঘর সংসার লেগে গেছে ও আয়াতের সামেন দুদিন উনি কি করছে আন্নাতের গান্ট সব চলে গেছে সাথীরা তুই ওখানে এখানে গেলি কি নিজে বাস বোনামাবো কি হয়ে গেছে এই ধরনের ঘটনা একটা কি করতেছে ইয়া তুই বলি বাসতে পারেন আশীর্বাদ মুসলিম শহীদ যে সবচেয়ে উৎকৃষ্ট জীবনযাপনকারী কে একজন উইরা যায় না ধীরে ধীরে অন্য পরে আমি পিছনে গেলাম না সে উইরা যায় এত উই রাজা কি করে না গালেবের জায়গায় গিয়ে সেদিন কি কথা মৌ তালাশ করা যে ফজিলতের দিনে হয়ে গেল জি আরে কী বলে ইয়া না আত্মহত্যা হয়ে না তুই এইটা যদি আত্মহত্যা হয় বা ওর উপর এইভাবেই তোমার বিজয়ী নয় জি এটা ফুকায় কারণ তার সী করে গেছেন যে কাপের বেদ সে যদি ক্ষতি নাও করতে পারে কোনো ক্ষতি করতে পারলে তো কোনো এবং তারা উচ্চার এইভাবে নিজেদেরকে কিছুই মনে না। নিজের যানকে দিনের জন্য উচ্চ করা এই কারণে তারা একটা প্রভাবিত হয়ে যাবে এতটুকু ফাইদা যদি হাসারি হয় কারণ নিজের জানকে উজাই করে দেওয়ার দ্বারা এটা আত্মহত্যা না এটা কিভাবে যেখানে মাইন খেয়া যেতেছে সারা পৃথিবীর সবগুলো করছে ওরা এটাকে একটা কি করার জন্য সুরা হাতের জন্য এটি সাহসে এখান থেকে বলতে পারে যে ওই যারা আশুরা মহাদাম আসুরের দিন আল্লাহ রাতের ছাড়া এভাবে করার কোনো অবকাশ আছে একসাথে মিলে এটা তো হলো গোল জজবা ব্রিটিশ কি গোল গুম রাখলাইজবাই তো দেয় এটা তো তরিগা সোহেনি এ কারণ আছে কোনটা আমাদের এখন এই সমস্ত কাতের মস্যাকল এই শত্রুগুলো যতদিন শক্তিশালী আছে পৃথিবীতে দিন হবে না কিলু হম হাত্তানা ফিতনা দিনও করিল দিন আল্লাহ হওয়া এবং এই ফিতনা হওয়া এটা একটা একটা জড়িত আর যতদিন তাদের শক্তি আছে ততদিন দিন প্রতিষ্ঠা হবে দিন প্রতিষ্ঠা কম হোক ভাইয়ের মধ্যে আর কাশের নিজের ঘালে ভাবতে যার ভালো ভাই হবে বাস্তবে ব্যক্তিগত ক্ষেত্রে আস্তে আস্তে বিস্তার করে মুসলমানরাধর্মে মুসলমান ইসলামের আদর্শ আমেরিকার আদর্শটা খুব উন্নত কিন্তু এত বুঝেছি তার নাম কি এলেনা সুভাত্রা বাকি হাবিজাবি বাদ দিয়া তাও তো তোমার একটু আগাম না এটা তুই আর সেটা এখন খানা পাকাইতেছে খানা পাকাই তোর গ্রাম ভালো হয় জাহাজ এটা কি করতে হবে এখন হাতি যে কত সুন্দর ভা দিছে না কাজ তোমার গিয়ে খানা খাও পাকাও সবই তোমার না কোথাও ওই দেশ তো তাই তুমি এই এটা তোমার কি ধোঁকা একটা ধোকা রসম এবং সামনে এই ধোকার কাজ করে না সারা পৃথিবীতে দিনের কাজ মারা গেছে মা দি আল ইসামঈশা দিনটাকে আবার উদ্ধার করবেন বর্তমানটা দূর করবেন কেতালের মাধ্যমে ঈশা আল আরো কঠিন মধ্যে করবেন করবেন কে ওই সময় এটাই রসলের যুগে এটাই ছিল এখনো এটাই যদি আমরা এটা নামানি তাহলে আমরা বসা আছি আর ওই যুগে আর রসলের যুগে আপনি করেন উদ্যোগে দিয়ে করেন আপনি করেন এই জমানা এই সময় বসা এই সময় কথা নাই ইন্না হা হা খাই তো একটা কথা বুঝছিলাম একটা সময়ের কথা বলতেছি এক সময় তো লোকের জ্বর জমান আর শক্তিশালী দুর্দর্শন বিশাল বড় বড় দেহের অধিকারী এদের সাথে আমরা পারব আমরা পারবো না হু বাই দিবি ওরা আগে উপযুক্ত হয়ে আছে না নাই আল্লাহ বলতেছে তোমাদের হাত দিয়ে আমি তাদেরকে কি দিবাহ আল্লাহ দিল একবার হাতি স্পষ্ট আসছে যে মাহি আসবেই খলিফার মৃত্যুর পরে লিমতি খালি পাতি মানুষের দিকে মৃত্যুর পরে তুই খলিফা নাই সারা পৃথিবীতে বোঝা গেল বিরুদ্ধে ধীরে ধীরে অবস্থা এমন হইতেছে এরা নিজেরা গোপন করতে পারতেছে না আর পড়াশোনা করতে করতেছে না এমন একটা ইস বিরোশির অবস্থার কি ফুড়ে রয়েছে আমি মেঘে সারা খিফা আর এটা তো একটা সব শুরুের বাইরের কথা এরপর একটু বুঝতে পারছে যে ওখানে আছে যে এখানে খলিফা দেওয়ার উদ্দেশ্য হয়তো একজন শাসক আর কি যে একজন শাসক আরো বেশ কোনো বেশ কোন শাসক আছে যদি আমেরিকার পক্ষে হইয়া মুসলমানদের কি মুনাফি রেখে না দিয়ে কি করে ইসলামের বিপরীত কিছু নাই উপরে কি দলবদ্ধ হইয়া কাকেরদের কাজ আন্দোলন দিতেছে বলে কি মনে পে যদি তো দিন দিক করে এখন কি সম্ভব জি নাফেক তৈরি কিছু নাই ভিতরে এটি তো আবু জাহেল আবুহ আবু তালেব ইংরেজি একটা ভিতরে আসলে উচিত ছিল আমাদের যান সবকিছু নিয়ে কি হয়ে যাওয়া মতো বের হয়ে যা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 বের হইয়া যায় যে অবস্থাই ওই নিহত হওয়া শহীদ আর এই শহীদের মধ্যে অবৈধ রাজন স্বামীর যুদ্ধের মধ্যে ওনার একসাথী শহীদ এসে আরেক সাথে এমনি মারা গেছে যিনি মারা গেছে ওনার কপের পাশে দাঁড়ায় উনি দেওয়া করতেছে একজন বলবে যে শহীদদের কপের পাশে দেয় আরে দেওয়া করেন এদের আক্রা হবে বলছে লাফরাতে হিমা উবা আছে কোন গর্ত থেকে কেমন আমারই উঠানো হবে এটার ব্যাপার পছন্দের পথে একজনের শহীদ হয়েছে আরেকজনের মৃত্যু মারা গেছে পথে ঠেকা যদি একজনের শহীদ দেয় আরেকজনের যদি স্বাভাবিকভাবে মারা যায় তো অনেক ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যুটা ফজলত খেয়া যায় বেশি আরো বেশি দিন থেকে আরো বেশি কষ্ট করতেই জানা ফজলত খেয়া যায় বেশি বাইরে যায় এটার মধ্যে আমরা কি আজ করি অনেক থেকে বেশি দিনে থাকে চেষ্টা আমার নাই দাবি থেকে বেরিয়ে যাওয়ানোর পরে যদি তুমি জানো বেড়া যাও আর সব আমরা দেখতে যাওয়া পারবো তুমি কে থাকবো এটা জি দিনের হ্যাঁ করতাম যেহাদের বুঝে যেত আরো কিছুদিন করে যেতাম আমার দ্বারা আরো কিছু মানে ঘুম রইল জানা যদি নাকি পরে আরো কিছু বড় ধরলে কি মনে করত হুকুম কি কোথাও যদি শরীর স্পষ্ট হুকুম এইভাবে আল্লাহ না প্রকাশ্য হয় আল্লাহ পাকে একটা হওয়া পুরা পৃথিবী ধ্বংস হয়ে চেয়ে বেশি বড় কারণ আল্লাহ তালাষ্ট হাদিস করবে এটা কারণ হাদিসির স্পষ্ট বক্তব্য এটা একটা নভর মানে যদি কি হয় প্রকাশ্যে হয় এটা যে সারা পৃথিবী লবন তাফানা তান হান সব যদি ধ্বংস হয়ে যায় তারপরও আল্লাহ একটা নাকরমনি প্রকাশ্য হওয়া এটা সম পরিমাণ ধ্বংসের বিনিময়ে যদি এই নাকরমণিটা করা যায় তাহলে কোনটা আওলা পৃথিবীতে ধ্বংস হওয়া নাই হয়ে যাওয়া এই না একটা এখন না হাজার হাজার না ফরমানি প্রকাশে সরাসরি গৌরবের সাথে সেই পরিবেশের মধ্যে না সহজ কিন্তু হক জান্ন মা ঘিরে ধরেছে কষ্টের জিনিস কষ্ট আমরা অসম্ভব বানাই দুইটা ব্যস্ত না থাকছে অসম্ভব আর পেয়েছি কি কষ্ট দু কষ্ট সারা জানতে যেতে পারবে না কেউ হাসি বান্না সঙ্গে বিপদে করা সারা কষ্ট করা সারা জানতে চলে যাবে এটা কষ্ট ফেতনা বিপদে দেখি না অসম্ভব সম্ভব বি সে অবস্থায় নিজের মান সম্মান ইজ্জত নিয়া, দিন নিয়ে হিজরত কে চলে যাওয়া ফর আপনি রক্ষা করার কোন ব্যবস্থা এখানে নাই আর কি এই নাই এই দের যাইতেছে কত মানুষ চাকরি করতেছে কত মানুষ ব্যবসাগুলো যাইতেছে কত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জীবনে কাজ করতেছে না তো হেইলা তার এটা প্রমাণিত হবে কখন যখন যত যত আসল গুলি অবলম্বন করার পরে সে ব্যথা হবে কই হ্যাঁ বাড়িঘর বেড়ছে বিদেশ যাওয়া লেখায় যদি মনে করতো যে পাম আমি তুমি কি করতে হয় বিক্রি না চেষ্টা করতো না একবার না দুই তিনবার চেষ্টা এই ধরনের চেষ্টা আসে আগে তো আমি নেই আসলে ওই মানসিকতা কারো হইলে ওখানে যাওয়া লাগবে না এখানে কোন ধরনের কৌশল কি তার নাই আর এমন দিয়ে যার নাকি তার ওজন নেই একটা আছে হুকুমের একটা জাহিরি একটা কি আছে সীমারে খাওয়া আছে সুস্থের জন্য কোনো এখানে ওজন আমাদের জন্য দেওয়া হয় যে সবাই সব কাজ করতে না কেউ ওই কাজে থাকবে কেউ থাকবে দিনের সব কাজ সবার দিয়ে হয় না বাস্তব যখন নাকি দিন মনতে আছে ফেলাফত চলতেছে অন্য কোন অস্থিরতা কি তখন একই জনে এক কাজ কি করবে ভাবুরি ভেডি তো বাবুর চি খানা পাকাবে রং লাগাই না কি করবে রং লাগাবে ফ্যান ফিট করে কি করবে ফ্যান্ট ফিট করে কিন্তু যখন নাকি ডাকাইতে আক্রমণ করে লাগে এখন বাবর কাম ফ্যান লাগেন না কাম রঙাল লাগেন না কাম সবার যারা মুস্তাহ পরে বাস্তবায়ন মানুষদেরকে দিনের মাসালার মধ্যে চালাতে চাই মাসালা বের করে দেন তখন তাদের জন্য মাশালা বাইরে বাইরের মধ্যে কিছু মানুষ লেগে গাছ দেখি ছিল এই জন্য কিছু মানুষ কি করছিল লেগেছিল সেই সময় মুসলিম হলিফা মুসলমান খলিফা কিন্তু কিছু কিছু কিছু কি ছিল তারা করতে কি মুসলমান কোথাও আক্রান্ত হইলে তাদেরকে নিজেরা নিজেদের জিম্মার নিজেদেরকে তাদের জিম্মাদার কি করতো মনে করতো যে ছিল না সেই খলিফা সেই তাতে মা কাদের মধ্যে নিয়োজিত দিনের ব্যাপারে সে কিন্তু যারা শাসক এরই চীনের এমন কোন জিম্মদারি নাই তাদের বরং কাফের দিকে জিম্মদারি নিচে যে মুসলমানদের মধ্যে আমি নিজেদের কাজগুলি তাদের থেকে ধরে সরানো যায় ইসলামী সংস্কৃতিটার সংস্কৃতি কিভাবে প্রতিষ্ঠিত করতে চায় সেই সময়ে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 না লাকুমের ভিতর সব সব ফিফা ফলিফা আলার এরপর এই অবস্থায় কেউই না দেয়াল্লাহু ইস্তা এটা আছে এটাও আছে একা হইলো তুমি করো আর কেউ না দেয় এখানে হুকুম তো হইলো এটা এরপর আর মুসলিম আপনার কেউ সব করতে সব কাজ বাদ দিয়ে দিছে কেহ জি না ওইটা কি দিনের কাজ না ক্ষতি হবে এটা বাদ দিয়ে ভিন্ন কাজ কাজে লাগাই দেয় দেখতে ক্ষতি ক্ষতি হবে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 এখনো সে কাজ এটা সিদ্ধা বন্ধ করে ঠিক সারাদ যখন নাকি মুসলমান আক্রান্ত হয়ে গেছে নামকিরে বানাও মুসলমান যদি কত আক্রান্ত হয়ে যায় আর মুসলিমও নাকি হেদিনিও না কাজে দিন ওয়া ও নাকি দেখো না দিলনা আল আনসারও নাকা দেশে দিনা এই যে এখানে ভাগ যে উরাক্রান্ত আমি না এই ভাগটা হলো কুফুরি জাহিদি আনসার মহাদির ভাগও যদি যেখানে আনসার আল মহাজির এত ফুজিল এরপর ওইটা সাহায্য করা আর না করার মাপ কাটি নাম এ দিয়েছি কি জাহিনিয়া বলছি সাহায্য করা আর না করার মাপ বিভিন্ন ধরনের সীমা রেখা দেয় বিভিন্ন ধরনের ভাষা রেসিলে সেই কোনো বাদে কি করা সাহায্য করা এখন কি মালদারা সাহায্য করা সম্ভব না পৃথিবীর মধ্যে তুমি সরাসরি দেহ দ্বারা পাচ্ছে না মালদারা সাহায্য করার অবাকশ সারা পৃথিবীর আছে না পারত তুমি হজ করতেছো ক্যালেকাল করা যায় তোমার এখন হজ এক মুসলমান মারি খেয়েতা মারির অভাবে সে অভাবে এখন তুমি হজ করতেছো নকল হজ হজে ফলে পরে তোমার আমার দ্বিতীয় অনেক ঘাটতি আছে দিনের আদায় করেন আর কি তাদের আমার মার্কেট তো এটা সে হামল করে না না করে এটা এত ব্যাপার নেই এত ব্যাপার করে ওখানে মুসলিমের কোন শব্দ এনে নাই শুধু এই ধরনের নির্যাতিত হওয়ার থেকে উদ্ধারের জন্য তোমার খিতাল করা খরচ করে বেশি এমন যদি তোমার দেশের জিজ্ঞিয়া প্রদানকারী কাফিল তারা কারোর দ্বারা যদি আক্রান্ত হইতো তাদের জন্য তোমার কি ছিল করা শুধু মুসলমানের জন্য আর সেখানে সে বদ আমলকে তুমি রাতে কি করতেছ ফিরতা কি মারে বদ আমলের কারণে ইমানদারের কারণে ওমান রাখে দীক্ষা তার উপর প্রতিশ্রুতি দিতে শুধুই মানে নামটা আছে এই কারণে তার উপর তারাঘাঠ না সবটার উপরে তারা ভাগ করতেছ আমলদার সবাই তো কোনো আসে নবী কে আছে যার গুনা নেই কে গাড়ি দেখা পান্ডিস আমি কে কি কে লেগে গেলে তোমার মায়ের সময় ধরে লেয়া থাক তা আমি যাবো না ভাই বাপের বোনার তুমি তো এখন গাই রইটা তার জন্য গাই রে কত ধরনের ভান্ডাম কি শেষ নাই মানে কাজিয়া জেহাদারে অকার্যকর করে দেওয়া মুসলিমের থেকে এই জিনিসটা আমরা পালন করতেছি ঠিক দিনের যে আমলটা করে দিল কি এলেনটা সেই এলমগুলি নেন এরাও দেখবেন অনেক টাকায় দেবেন এই ক্ষেত্রে মশলাগুলি কি ঘাটেন আপনার কাছে দিলের ব্যাপার হ্যাঁ আপনার ঘর দেখা দিবেন কুরন শরীফ সুরাই বাড়াটা করেন এরপরে সুরাই বাড়ার জন্য তব শ্রী আব্দুল্লাহ আসেন তো শ্রী ফাতুল জবাবটা আছে মুজাহিদের লেখা কত প্রায় পাঁচচল্লিশশো কিতাব আছে শুধু তাদের লেখা মুজাহিদের লেখা পাঁচলিশ